আলোচনা ইসলামী প্রোগ্রাম দেখছেন ও শুনছেন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ইসলামীর ইল শিক্ষার ফরজ পালন করছেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন আমল করার এবং আমাদেরকে তৌফিক দেন এখলাস রাখার আল্লাহ আমিন আজকে আলোচনা পূর্বের আলোচনার জেট ধরে যে আলোচনা আমরা বলেছিলাম ইসলামের অর্থনীতির একটা মূল উৎস হল দান দান করলে পরে আল্লাহর ব্যাংকে রাখলে সেই দান আপনার জন্য বৃদ্ধি হবে এবং সেই দান থেকে মুসলিম দেশ মুসলিম সমাজে বিভিন্ন উপকারে আসবে এই দান সম্পর্কে আলোচনা করতে করতে বলেছিলাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে তোমরা দান করো আর ভয় করো না যে দান করলে মাল কমে যাবে তার কারণ তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন তিনি কসম খেয়ে বলেছেন আমি কসম খাচ্ছি তিনটে জিনিসের ওপরে মা নাকা মাল ও আবদিন মিন সদাকা সদাকা করলে দান করলে কোনো বান্দার মাল কমে যায় না গ্যারান্টি তবে আপনি যদি বলেন আমি সবটাই দান করে নি তারপরে কমবে না তাতর হতে পারে না আপনার যে রকম দান করতে বলা হয়েছে ঠিক সেই মতো দান করতে বললাদিন এই যান ফাকু ও ইশরুফু ওলা ইসরাফও করবে না আর মানে কাতরতা করবে না তার মানে অপচয় করবে না অপব্যয় করবে না এবং ব্যয়কুণ্ঠ হবে না তোমার হাতটাকে করে গর্দানের সঙ্গে বেঁধে রাখবে তার মানে একদম দান করবে না তাও ঠিক না আর হাতটাকে খুলে দেবে সব দিয়ে দেবে সেটাও ঠিক না তো তোমার অসুবিধা হবে কিন্তু যে নিয়মে দান করতে বলা হয়েছে সে নিয়মে যদি তুমি দান করো তাহলে সেই দানে তোমার মাল কমে যাবে না রসুল্লাহ করে বলছেন অতপর সে ধৈর্য ধরে তার মানে সে করে দেয় যে অত্যাচার করেছে অত্যাচারীকে এসে মাফ করে দেয় আল্লাহ তালা তার মর্যাদা বর্ধন করেন যখন এসে ক্ষমা করবে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেবেন্টি যে ব্যক্তি খুলবে তার জীবনে শিখবে যেখানে যায় যেখানে চাওয়া যেখানে মোটা টাকা পাওয়া যায় সেখানে চাইতে গেল দরজা দরজা ভিক্ষা কত হবে জানে যে ওখানে গেলে মোটা টাকা পাওয়া যাবে অথচ তার টাকার প্রয়োজন নেই সে টাকাকে বেশি বৃদ্ধি করার জন্য চাইছে ভিক্ষার দরজা খুললে তার জন্য আল্লাহ দারিদ্রের দরজা খুলে দেবেন এটা গ্যারান্টি সে একদিন না একদিন ফকির হবে আল্লাহ তাকে ফকির বানাবেন কারণ এখন অপ্রয়োজনে চাচ্ছে আল্লাহ তালা এমন করবেন যে সে প্রয়োজনে চাইতে যাবে সে ফকির হয়ে যাবে এখানে আমরা তার যে ভয় করলে হবে না দান করলে আমার মাল কমে যাবে তা না আমি দান করব আল্লাহ বরকত দেবেন আবু হর রাজি আল্লাহ তালু একটা হাদিস বলছেন বাইনা সওতান আরি সাহাবা ছিল হঠাৎ করে মেঘ দেখল আর সার সরাজ তারপরে দেখা গেল কি যে হ্যাঁ অমুক এক বাগানে গিয়ে মেঘ বর্ষণ করলো তারপরে দেখলো যে সেখান থেকে এক নালা হয়ে গেছে নালা সেই নালাবে পানি যাচ্ছে তারপরে আল মা সেই পানির সাথে সাথে সে গেল দেখা গেল এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে আছে ইউ হাউল মা বেমে সা দিয়ে নিজের ওই পানিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নিজের বাগানে সেচ করছে আব্দাল লোকটা বললো হে আল্লাহর বান্দা মাসমুখ তোমার নাম কি কালা ফুলান সে বলল আমার নাম এই আর সেই নামই সেহাদান আমি শুনলাম যে মেঘ থেকে তোমার বৃষ্টি বর্ষণ হলো যে পানি তুমি এই যে বাগানে শেষ করছো ওই মেঘ থেকে আমি শুনলাম তোমার নাম যে অমক লোকের বাগান চিত করো তো তুমি এমন কি কাজ করো যে তোমার নাম ধরে এইভাবে আল্লাহ খাস ভাবে মেঘ পাঠিয়ে বৃষ্টি বর্ষণ করলেন কি এমন কাজ করো তখন সে বলল ইলা ফা বললো জিজ্ঞাসাই করলে তখন আমি বলতে বাধ্য আমি বলছিস শোনো আমার এই বাগান থেকে যে ফল ফসল হয় এই ফল ফসলকে আমি তিন ভাগ করি ফা আতাসাদ বেসল তিন ভাগের এক ভাগ আমি কি করি ফকির মিসকিনকে দান করি আর বাগানের গাছ লাগানোর তার এক তৃতীয়াংশ ব্যয় করি এখানে যে ফজিলতের কথা বলা হলো যে আল্লাহ খাস ভাবে নাম নিয়ে বললেন যে অমুকের বাগান সিঞ্চন করো কেন যেহেতু সেই বান্দা আল্লাহ খাস বান্দা ছিল আর সেই বান্দা এই কাজ করতো নিজের বাগানের ফল নিজে একা খেত না ওই বাগানওয়ালাদের মতো নয় যে চুপি চুপি চোখ মিসকিন চলে আসবে তাই না যাদের বাগানকে জ্বালিয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো এই বাগানওয়ালা কি যে ভাই ফসল যা হচ্ছে তিন ভাগ করো এক ভাগ খাও আর এক ভাগ দান করো আর এক ভাগ বাগানে খরচ করো এই হলো সরল নীতি সহজ নীতি যে নীতির ফলে আল্লাহ তালা তাকে খাস ভাবে বৃষ্টি দিলেন এবং তার বাগানের সংরক্ষা করলেন এখানে উদ্দেশ্য হলো যে দান করার ফজিলত গরিবকে দান করলে আপনাকে আল্লাহ বিশেষভাবে সহযোগিতা করবেন যে আপনার ফল ফসল আল্লাহর পক্ষ থেকে রক্ষা হবে এটাই হচ্ছে আল্লাহর আবু আল্লাহ বলছেন রাসুল্লাহা য়াকুলল আস আল্লাহম্মা আ আতেী মুমসিকান তালাফা। এমন কোনো দিনেই যেদিননে সকালে আসমানে দুটো ফিেস্তা অবতরণ হয় না। অবতরণ করে না। আর অবতরণ করে। একজন বলেন হ আল্লাহ তুমি দানকারীকে দানশীলকে তা বিনিময় দাও। যখনই দান করচ্ছছে তহনতাত বিনিময়দাও বা আ আতিী মুমসিকান তালাফা। আর যে ব্যয়ুণ্ঠ যে দান করতে চায় না তাকে ধ্বংস দাও একজন দোয়া বদা দানের জন্য বদা বুঝতেই পাচ্ছেন। আল্লাহ বলেছেন এটা হাদিসে কুদ্সি রসুল বলছেন কাল আজ আজাল আল্লাহ বলেছেন তুমি খরচ করো আমি তোমার পেছনে খরচ তুমি বান্ধার জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করব। তুমি যদি মিসকিনদের জন্য খরচ করো আমি তোমার জন্য খরচ করবো আর তার মানেই হলো ওই যে আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন না বলো আমার রব যাকে ইচ্ছা তাকে প্রশস্ত রুজি দান করেন আর যাকে ইচ্ছা তাকে রুজিতে সংকীর্ণতা দেন এটা আল্লাহর ইচ্ছা ফকিরকে কে বাদশা বাদশাহ যাকে ইচ্ছা ফকির যাকে ইচ্ছা বাদশাহ এটা আল্লাহর ইচ্ছা আর যখনই তোমরা দান করো খরচ করো আল্লাহ তার তোমার জন্য বৃদ্ধি করে দেন করেন এ নয় যে তুমি দান করলে তোমার মাল কমে যাবে তা নয় তুমি দান করলে আমি তোমার পেছনে আমি দান করতে থাকব তোমাকে তোমার মাল কমে যাবে না এটা আল্লাহর ওয়াদা ওমান রুজি দেন আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রুজিতে সংকীর্ণতা আনেন তাকে পরীক্ষার জন্য মোট কথা দান করে যেতে হবে দান আপনাকে আল্লাহ তালা দিয়েছেন সেই দেওয়া থেকে আল্লা পথে ব্যয় করলে পরে আল্লাহ সেই রুজিতে আপনার বরকত দেবেন আর আপনি বুঝতেও পারবেন না যে আপনি দান করছেন ফলে আপনার রুজি কমে যাচ্ছে তা নয় বরং খেয়াল করে দেখবেন তাতে এমন বরকত হচ্ছে যে সেই বরকত মনে হবে আপনার দান বৃদ্ধি পাচ্ছে আপনার ধন বৃদ্ধি পাচ্ছে বরং একটি দান করলে তার প্রতিদান সাত শত গুণ পর্যন্ত পাওয়া যেতে পারে এ কথা আল্লাহর কথা একটা দান করলে তার বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত স্বভাব পাওয়া যেতে পারে প্রিয় দর্শক মন্ডলী বিরতির পর বাকি কথা আপনাদের সামনে রাখব সাথে থাকুন কাছে থাকুন ছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে कुरान भो भाजवार जन्न कि विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উন্মূল কোরআন ও ইসলামী আদর্শন ডিসকশন ডিবেট ডিবে Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Look at this. Shammukh Shammuray. Prati Ryoashpatibar. Ratnoatay. Aapunosh Shamprachar. Shakal Chay Doshtay Bangaladeeshe. Peace TV Bangaladeeshe. Nubiji Muhammad Sallallahu Alaihi Wasallamir. Moni Mukhtar. Shuhayb Bin Sinan Al-Rumid Radiyallahu Anhu Balin. रसुल्ला कल्याणकर विपद नेमे इले धर्य धारण करल्याणकर सही मुस्लिम चतुर्थ खंड मन गलानो अध्याय हाथ संख्या একশো আটত্রিশ আধুনিক সভ্যতায় আধুনিক কর্মচাঞ্চল্যতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে এটা কেমন আধুনিকতা তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে সেটা হলো যে পরকালের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 প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আল্লাহ করো করবো সংকীর্ণ করেন আর যখনই তোমরা দান করো খরচ করো আল্লাহ তার বিনিময়ে তা তোমার জন্য বৃদ্ধি করে দেন বিনিময়ে দান করেন এ নয় যে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 আম্বাতলা যে শস্য থেকে গাছ তৈরি হয় গাছ থেকে আবার তার শাখা পোশাকা তৈরি হয় আর সেই শাখা পোশাকায় প্রত্যেক শাখা পোশাকায় সাতটি শীষ হয় সাতটা শীষ একটা ধান কিংবা একটা গমের উদাহরণ নেন একটা গোম যদি ছেড়ে দেন সেই গম থেকে একটা গাছ হলো সেই গাছ থেকে আবার ওই যে প্যাঁকা না কি বলে না সাইড থেকে বের হলো দেখা গেল একটা গমের দানা থেকে সাতটা গাছ হয়েছে আর প্রত্যেক গাছে একটা করে শীষ বর্ধন করেন্লাহ আসিমন আলিম আর আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল এবং মহা জ্ঞানী সোরা দুশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন যে আল্লাহ বিপুল দাতা মহাজ্ঞানী ওয়াসন তিনি বিপুলভাবে দান করতে পারেন আর আলিম মহাঞ্জাতা তিনি সবকিছু জানেন একটা দানকে তিনি সাতশো গুণে বাড়তি করতে পারেন বৃদ্ধি করতে পারেন সুতরাং আমরা দান করলে পরে আমাদের স্বভাব কত সেই কথাই আমরা বলছিলাম এক ব্যক্তি দান করার জন্য একটি লাগাম লাগানো উঠনি নিয়ে আল্লাহ রসুল সাল্লা নিকট হাজির হয়ে বলল এটি আল্লাহর রাস্তায় দান করলাম এই কথা শুনে তিনি তাকে বললেন এর বিনিময়ে পাবে। যাদের প্রত্যেকটার মুখে লাগাম লাগানো থাকবে সহি মুসলিমের হাদিস আল্লাহ বলছেন আলামিয়া আলামে ওরা কি জানে না যে আল্লাহ তালা আর বান্দাদের কাছ থেকে তবুল করে থাকেন বান্দা যখন তোবা করে আল্লাহ আল্লাহলা তোবা কবুল করে থাকেন তার একটা নাম হচ্ছে তোবা কবুলকারী কাত এবং সদকা গ্রহণ করে থাকেন নিজের ডান হাতে গ্রহণ করে থাকেন আল্লাহর সব হাতই ডান আল্লাহর হাত কটা দুটো আল্লাহ দুটো হাতই ডান সুতরাং আল্লাহ ডান হাতে গ্রহণ করে থাকেন ওয়া খোজ সদাকাত আর আল্লাহ তো বা গ্রহণকারী হাতের কথা বললাম না আল্লাহ আল্লাহ কেউ যদি বলে কেমন বলবেন জানি না আল্লাহর সত্তা আমরা জানি না কেমন তখন আল্লাহর হাত কি করে জানবো তবে আল্লাহর হাত আছে বলে আমি বিশ্বাস করি আল্লাহর হাত আছে হাতের আঙ্গুল আছে আঙ্গুলের কথা আমরা জানি হাতের চেটোর কথা আমরা জানি কিন্তু সেগুলো কেমন আমরা কি করে বলবো আল্লাহ তালা জানেন আল্লাহর সত্তাকে আমরা দেখিনি জানি না তখন এগুলো কেমন আছে আমরা বলতে পারবো না আবু হরতাল বলছেন রসুল যে ব্যক্তি একটি খেজুর পরিমাণ কিছু দান করে নিজের পবিত্র উপার্জিত অর্থ থেকে দেখেন যান কবুল হওয়ার শর্ত হল যে আপনি যে দানটা করবেন সেটা পবিত্র হতে হবে অপবিত্র অর্থ আল্লাহ কবুল করেন না ব্যাংকের সুদগুলো নিয়ে আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ কবুল করবেন নাকি ব্যাংকের সুদ আপনার দান বলে দেওয়া হবে না স্বভাবের নিয়তে দেওয়া যাবে না আল্লাহ কবুলও করবেন না পবিত্র অর্থ হতে হবে আর দু নম্বর শর্ত তাতে ক্লাস থাকতে হবে আপনি কার জন্য দিচ্ছেন আল্লাহর জন্য আর কোন দিচ্ছেন কার জন্য দিচ্ছেন তাহলে পবিত্র জিনিস দিতে হবে হালাল উপার্জন থেকে আপনাকে দান করতে হবে এবং আল্লাহর দিতে হবে তাহলে সেই দানবাল পবিত্র দিতে হবে আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না ফাইনাল যে কথা বলছিলাম যে আল্লাহ সেটাকে আল্লাহ সেই রাবি আহাদুকুম ফুল যেমন তোমাদের নিজ মেষসাবক অশ্বসাবক কিংবা উটের বাচ্চা ছোট বাচ্চাকে মানুষ করে লালন পালন করে আস্তে আস্তে আস্তে আস্তে বড় হয় হাত্তা হাত্তা কু জাবাল। শেষ পর্যন্ত সেই অতটুকু আপনার যা বারে বারে বুঝতি পারছেন দুনিয়ার বুকে আর আল্লাহর ব্যাংকে দিলে পরে আপনার এতবার বারে যে খেজুরটা পাহাড়ে পরিণত হয়ে যায় আল্লাহ তালার কাছে সেই দান পাওয়া যাবে কালকেয়ামতের মাঠে মহান প্রতিপালক আমাদের নিকট থেকে ঋণ চান এবং সেই সাথে বহুগুণ মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দেন ঋণ চান দাও আমাকে ঋণ দাও আমাকে ধার দাও আমি তোমাদের কাছে ধার চাচ্ছি আমাদের সময় শেষ হয়ে এসেছে অতএব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা পার করব ইনশাল্লাহ সালামাইকুম আসসালাম আপনি বললেন যে আল্লাহ সুহামতালা কেবলমাত্র হালাল জিনিস গ্রহণ করেন এবং যেটা হারাম অপবিত্র সেটা গ্রহণ করেন না এখন একটা জিনিস সেটার মধ্যে হালাল এবং হারাম দুটোই মিক্সড আছে সম পরিমাণ আছে এবং কিছু খাট নিঃসহকারে সে তার মধ্যে হালাল জিনিস ঢোকানো আছে এবং কিছু জিনিস বাড়তি করে অপবিত্র আছে হারাম আছে এখন সেই জিনিসটা আল্লাহ সমতলা কি কবুল করবেন যদি কাউকে দান করা হয় আল্লাহ তালা হালাল এবং হারামের মাঝে তমিজ খুব সহজেই করবেন এবং খুব সহজেই হালালটাকে গ্রহণ করবেন এবং হারামটাকে বর্জন করবেন যখন আপনি এমন একটা জিনিস দান করলেন যাতে হালালও আছে হারামও আছে মিশ্রিত তখন সেই জিনিসটাকে আল্লাহ তালা সেইভাবে গ্রহণ করবেন তার হিসাব মতো যেহেতু তিনি হালাল ছাড়া গ্রহণ করেন না পবিত্র ছাড়া গ্রহণ করেন না তখন আপনার পবিত্র জিনিসটা গ্রহণ করবেন এবং অপবিত্র জিনিসের আপনি কোনো স্বভাব পাবেন না আর প্রথমত কথা হলো আপনি যখন জানবেন যে জিনিসটা পবিত্র নয় তখন আপনি আল্লাহর পথে দানের নিয়তে দান করবেন না তার মানে স্বভাবের নিয়তে দান করবেন না আপনি সেটা কেবল আপনি মাল থেকে মুক্ত হওয়ার জন্য এমনি দিয়ে মাল নষ্ট করা না এই হিসাবে সেই মাল এমন লোককে দেবেন যার জন্য খাওয়া আর তাতে আপনি নিয়ত করবেন না। এই হলো নীতি যে আল্লাহ পবিত্র মাল গ্রহণ করেন না কিছু মানুষ আছে যারা মনে করে তারা জানে না যে জিনিসটা হারাম যেমন মুদিখানার দোকান যাদের আছে তারা চালের বিক্রির মাধ্যমে হালাল পয়সা উপার্জন করছে আবার বিভিন্ন বিড়ি সিগারেট বিক্রির মাধ্যমে হারাম পয়সা উপার্জন করছে তারা জানে না যে এটা বিক্রি করে যে টাকাটা নিচ্ছে সেটা হারাম এমন অনেক মানুষ আছে গ্রামেতে তো সেই মানুষটা যখন দান করবে সেই দানটাকে আল্লাহ সমতলা কবুল করবেন কোন টাকা দান করলো যখন কোন মানুষ দান করবে এবং তার নিয়তে এটা থাকবে যে আমি যেটা দান করছি সবটাই পবিত্র তার নিয়ত হিসাবে আল্লাহ তালা তার দানকে পবিত্র বলে গ্রহণ করবেন যেহেতু তার মালে হালালো আছে হারামও আছে যখন সে দান করছে আসে সে জানে না যে আমার মালে হারাম আছে কিন্তু দান যখন করছে পবিত্র মনে করে দান করছে আল্লাহ তালা তার কবুল করবে এবং ইনশাল তার দান কবুল হবে যেহেতু সে জানে না যে আমার মালে হারাম কিছু ঢুকে আছে তখন বলা যাবে না যে তো আল্লাহ তালা জানছেন কিন্তু আল্লাহতালা জানলে শুধু আল্লাহ তালা জানছেন ঠিকই কিন্তু বান্দা যখন জানছে না যে আমার মালে হারাম আছে সেটা হলো যে আমাদের পৃথিবীতে এমন অনেক ভাই আছে যাদের কাছে ইসলামের দাওয়াত কেউ পৌঁছায়নি আর তারা ইসলাম সম্পর্কেও জানে না আর তারা এটাও জানে না যে কোনটা সঠিক পথ কারণ প্রশ্ন হল তারা যখন মারা যাবে তাদের পরিস্থিতি কি হবে পরকালে এ পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে যাদের অবস্থা সাধারণ মানুষ থেকে ভিন্ন হবে কালকেয়া মতে নম্বর এক অমুসলিমদের শিশু যাদের কোনো পাপ নেই যারা এখনো পর্যন্ত পাপের বয়সে পৌঁছেনি অথচ মারা গেল মুসলিমদের শিশু মুসলিমদের অনুসারী কিন্তু অমুসলিমদের শিশু যাদের মধ্যে পাপের বয়স আসেনি এবং মারা গেল নম্বর দুই পাগল जरा दुनिया भलोमंद बुझल ना और नम्बर तीन सेक्ति जारे इसलमर नाम पर्त गई तीन श्रेणी व्यक्ति के ओलाम आगन बल क्या मत दिन तरह का विशेष भाव परीक्षा ना से जान्न जहां नाम दे आल्ला तला का जाननाते देवें का जहान नामे देवे ता से बला हे तक बला हो तुम्हें आगुने झाँप दओ তখন যারা আল্লাহর হুকুম শুনে আল্লাহ যখন বলছেন বিনা দ্বিধায় গিয়ে আগুনে ঝাম দিতে যাবে তারা জান্নাতে আর যারা ওই যে চালাকি করবে আগুনে কেন ঝাঁপ দেবো তাদেরকে আল্লাহ তালা আগে থেকেই আল্লাহ জানেন কারা জাহান্নামে কারা জান্নাতে এই তিন প্রকার ব্যক্তির জন্য এই রকম ফায়সলা ওনা মারা বলেছেন বিশেষ করে তফসির ইবনে কাসিরের ফেসলা আছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ওসল্লা মোহাম্মদ আল আলহি ও আজমাইন আসালাম আলাইকুম ওরি বাক par ex exactly. i am rick rai my name is rishtha naik you are the best of peep i worship my god intani waste like forgiving martila and believing in allah kuntum khayru ummatin ukhrijat linas ta'muruna bil ma'rufi wa wa tu'minuna billah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 जयंट डर जाके नाहक देखांगी नांगी आज रत साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे पीस टी बांगल